সালামালাইকুমুল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা শেয়ার করতে চাই সে বিষয়টি হচ্ছে আশু আর সিয়ামত এবং এর সিয়াম আমরা কিভাবে পালন করিপ্রিয়ার সালি সালাম আসু এর সিয়াম পালন করেছেন এবং রসুল্লাহ সাল্লাউ ইসলাম আসুয়ের সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যের সিয়াম পালন করার জন্য অনুপ্রাণিত যাদের পক্ষে সম্ভব হয় এই দিনের সিয়াম তারা পালন করবে কারণ রসুল্লাহ সাল্লাউ ইসলাম এই দিনের সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন শৈবুখারি হাজি স্পষ্টভাবে এসেছে ওয়ায়ম আরবে সাম নবী সাল্লাউল ইসলাম এই দিনের সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই এই দিনের সিয়াম স্বাভাবিক যেই নফল শিয়াম রয়েছে এই নফল শিয়ামের মতো নয় এই দিনের শিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই নবী সাল্লা ইসলাম এই দিনের শিয়াম পালন করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আসলে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম আশুরার সিয়াম পালন করেছেন শিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাহলে আমরা আশুরার শিয়াম কোন দিন পালন করব আমরা যখন হাদিসের কিতাবগুলো দেখি রসুল্লাহ সাল্লা ইসলামা অর্থাৎ মহর্র মাসের দশ তারিখের পালন করেছেন মহর মাসে দশ তারিখের শিয়াম পালন করেছেন এবং সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন পরবর্তী সময় রসুল্লাহ সুল্লা ইসলাম যখন এই শিয়াম পালন করলেন মুস্ত আহমদ সৈহাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সুল্লাহ ইসলামকে বলা হলিয়াল রসুল সাল্লাহ ইসলাম হ্যাঁ এমন একটা দিন যেদিনে ইয়াহুদীগণ সিয়াম পালন করে থাকে ইহুদিয়া এই দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে এখন আমরা কি শুধুমাত্র এই দিনের সিয়াম পালন করব না আমরা আরো কোন পদ্ধতি অনুসরণ করব তখন আল্লাহ নবী সাল্লাহ্লাম বললেন লাইন ইস্তুইলা কাবিল অফ ইম লাইন বাকি দুইলা কাবিল লামান যদি আমি আগামী বছর জীবিত থাকি ইনশাল্লাহ তাহলে লামন নাত্তা তাহলে আমি নবম সিয়াম পালন করব। কারণ রবীসলী সাল্লাম বিভিন্ন আচার আচরণের ক্ষেত্রে ইহুদদের মোহার আফাত ইহুদদের বিপরীত করার জন্য বিরুদ্ধাচরণ করার জন্য নবী সাল্লাহ নির্দেশ দিয়েছেন খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কারণ ইসলামের যে ডিস্টিংগুইসড পরিচিতি আছে বিশেষত্ব আছে সে বিশেষত্ব যাতে করে মুসলমানদের মধ্যে স্টাবলিশড হয় এবং মুসলমানরা যাতে নিজেদের পরিচয়কে সক্রিয় একটি পরিচয় হিসেবে পেশ করতে পারে এই জন্য নবী সাল্লাহ ইসলাম সবসময় এটি বলতেন নবী সাল্লাহ্লাম বলতেনা তোমরা বিভিন্ন আচার আচরণের ক্ষেত্রে ইহুদ এবং খ্রিস্টানদের বৃদ্ধাচরণ করবে বিপরীত করবে যাতে করে তাদের সাথে তোমাদের সামঞ্জস্য না হয়ে যায় তাদের সাথে বিভিন্ন কাজে আচরণে যাতে করে তোমরা হুবহুর তাদের সাথে মিলে না যাও এজন্যও তোমাদের বিশিষ্ট দেখা দেয় এই জন্য নবী বিশেষ বিশেষভাবে তাদের বৃদ্ধাচরণ করতে নির্দেশ দিয়েছেন এখানেও এই বিষয়টি এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি নবম তারিখে সিয়াম পালন করব কেন এই নবম তারিখে সিয়াম এই জন্য রসুলাম এই নবম তারিখে সিয়াম পালন করতে বলেছেন যেহেতু নবী সাল্লাহ সাল্লাম ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন ইহুদিরা শুধুমাত্র দশ তারিখে সিয়াম পালন তাই সন্ন্যাস পরিষন্দ্য হারেই যদি কেউ আশিরাজ সিয়াম পালন করতে চান তাহলে তিনি নবম এবং দশম এই দুই দিয়ে সিয়াম পালন করবেন এ বিষয়ে শেখুল ইসলাম রহমতুল্লাহ এবং তার পরবর্তী সময়ে শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ উল্লেখ করেছেন আশুরাজ সিয়ামের মূলত তিনটি মারাতেপ রয়েছে তিনটি পর্যায় রয়েছে উলা প্রথম পর্যায়ে হচ্ছে পরিপূর্ণ পর্যায় সেটি হলো আসরাজ সিয়াম যদি কেউ পালন করে থাকে তাহলে সে নবম দশম এবং এগারো অর্থাৎ নয় দশ এগারো এই তিন দিনের শিয়াম পালন করবে এটা একটি দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে সেটি হচ্ছে তিন দিনের সিয়াম যদি তিনি পালন করে থাকেন নিশ্চিত তিনি ইহুদিদের যেই আচরণ রয়েছে সে আচরণের বিপরীত কাজ করলেন অর্থাৎ আসুল দাস হম যেটা আশাবাদ ব্যক্ত করেছেন সেটি পূর্ণ করতে পারলেন তিন দিনের সিয়াম যদি তিনি পালন করে থাকেন তাহলে নিশ্চিত একটি বিষয় সাব্যস্ত হবে সেটা হচ্ছে যে তিনি এক মাসের মধ্যে সিয়াম পালন করতে বলেছেন তিন দিনের সিয়াম এই মাসের মধ্যে তিনি পালন করতে পারলেন তাহলে আরেকটি শূন্য জন্য আদায় হয়ে গেল তাই মূলত তিন দিনের সিয়ামের বিষয়টি শেখুল ইসলাম রহমতুল্লাহ বলেছেন যে এটি মূলত এক মালিক উদ্ধারে যাচ্ছে এই মার্তাবার মধ্যে এই পর্যায়ের মধ্যে সবচেয়ে বড় পর্যায় কারণ এর মাধ্যমে অনেকগুলো বিষয়ে লাভ করা সম্ভব হয় দ্বিতীয় বিষয় হচ্ছে দুই দিনের শ্যাম পালন করবে দুই দিনের শিয়াম যদি কেউ পালন করে থাকেন তাহলে তিনি নয় অথবা দশ এই দুদিনের শ্যাম পালন করবেন নয় অথবা দশ এই দুদিনের শিয়াম পালন করবেন যেহেতু সুল্লাহাম সুল্লা আসলাম আগ্রহ প্রকাশ করেছেন নয় তারিখের শ্যাম পালন করার জন্য আমি নবম তারিখের শ্যাম পালন করব। তাহলে বুঝা যাচ্ছে যে তিনি যদি দুই দিনের শ্যাম পালন করেন নয় এবং দশের শ্যাম পালন করবেন যদি কোনো কারণে তার নয় তারিখে মিস হয় যাতে করে ইহুদিদের মতো দশ তারিখ না হয়ে থাকে তাহলে তিনি বৃদ্ধাশ্রাম করার জন্য এগারো তারিখে সিয়াম পালন করবেন এখানে আবদুল্লাহ নাব্বাসন থেকে সুনান্তি মিজিয়ার একটি হাদিস এসেছে এই সনদের মধ্যে বিতর্ক রয়েছে অধিকাংশ আমি তাকিক মাহকুবাইলাম এই আদিষ্টটাকে দরাই বলেছেন যে মানে আশুরা দিবসের আগের দিন অথবা আশুরা দিবসের পরের দিন এই তিন দিন তোমরা সিয়াম পালন করো এই মর্মে যে রেওয়ার্ডটি এসেছে এই বিতর্কিত কিন্তু রেওয়ার্ডটি যদিও সরাসরি সাব্যস্ত না হয় তাকে কিন্তু তিন দিনের সিয়ামের ব্যাপারে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে যেহেতু আমি অল্প আগে যে বিষয়টি বিশ্লেষণ করেছি সেখানে কিন্তু এটি পাওয়া যায় তিন দিনের সিয়ামের মধ্যে এই ফজিলতের বিষয়গুলো পাওয়া যায় তাই তিন দিনের সিয়াম যদি কেউ পালন করেন তিনি পালন করতে পারেন বরং শেখ ইসলাম রহমতুল্লাহ আকমাল উদ্ধার আজাদ বলেছেন যে এটি সর্বশ্রেষ্ঠ পর্যায় আশুরের সিয়ামের জন্য তাহলে তিন দিনের সিয়াম পালন করবেন আশুরের সিয়ামের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তিনি দুই দিনের সিয়াম পালন করবেন সেটা আমরা বলেছি দুই দিনের শ্যাম পালন করলে তার জন্য উত্তম হচ্ছে নবী সাল্লাহ বলে আগ্রহ করেছেন নয় এবং দশ তারিখের শ্যাম তিনি পালন করবেন আর যদি কোনো কারণে নয় তারিখের শ্যাম পালন করতে না পারেন তাহলে তিনি দশ এবং পালন করবেন তৃতীয় হচ্ছে জন্য সেটা শুধুমাত্র পালন করা শুধুমাত্র দশ তারিখের শ্যাম পালন করা জুমহুর এটি শুন মানে যে জায়জ রয়েছে কেউ কেউ বলেছেন এটি মাকরুব তাদের শুধুমাত্র পালন করাকে মাকরুব বলে থাকে কারণ যেহেতু তাদের ধারণা অনুযায়ী এই দিনটি মূলত এটা হচ্ছে মাতমের দিবস এটা হচ্ছে তাজিয়া দিবস এটা মরসিয়া দিবস এটা শোক দিবস এটা হাসাইন রিয়া হত্যা দিবস এটি কারভানা দিবস এবং এটি হচ্ছে একটা ট্র্যাজেডি দিবস ফলে তাদের এই ধারণার কারণে মূলত তারা মনে করে থাকেন যে এই দিনের সিয়াম পালন করাটা এটি মূলত শুদ্ধ কাজ নয় এবং এটাকে তারা মাতরুভ মনে করে থাকেন তাদের বিভিন্ন কিতাবের মধ্যে তারা এই দিনের সিয়ামকে সরাসরি মাকরু উল্লেখ করেছেন আবার একদম ওলামাহ কালাম বলেছেন যেহেতু রসুল্লাহ সাল্লা উলী ইসলাম করতে বলেছেন তাই ইহুদের বিরুদ্ধাশ্রম করার জন্য মানে এই দিনের এককভাবে সিয়াম পালন করাটা মাকরু একথা শুদ্ধ নয় শুদ্ধ নয় এই বলছি যে মূলত এই দিনের সিয়াম পালন করেছেন মর্মে সহি বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি বর্ণার মাধ্যমে একথা সাব্যস্ত হয়নি যে রাসুল্লাহ সাল্লাম এই দিনের এককভাবে সিয়াম পালন এককভাবে সিয়াম পালন করেছেন বরং সিয়াম পালন করেছেন তা নয় সাহাবিদেরকে সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন সাহাবিরা আল্লাহ নবী সাল্লাহামী ইসলামের নির্দেশ পালন করে এককভাবে দশ তারিখের সিয়ামও পালন করেছেন সাব্যস্ত হয়েছে তাই শুধুমাত্র দশ তারিখের সিয়াম যদি কেউ পালন করে থাকে সেটি মাকরু হবে না যারা মাকরু ফতোয়া দিচ্ছেন এটা ভুল ফতুয়া দিচ্ছেন মাকরু হবে না কারণ এই দিনের সিয়াম রসমুল্লাহম পালন করেছেন এই কাজটি মাকরু ফতোয়া দেওয়া এটি একটি বিভ্রান্তি এটি একটি ভুল কাজ তাই এককভাবে যদি কেউ সিয়াম পালন করেন সেটাও তিনি পালন করতে পারবেন পালন করা তার জন্য জায়জ রয়েছে যেহেতু দশ তারিখের সিয়াম রসল পালন করেছেন এবার আসুন আমরা যে পয়েন্টটি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে এই দিনের সিয়ামের কিছু ইসলাম সেই আদিসের মধ্যে বলেছেন আল্লাহ নবী সাল ইসলামের সাদ করেন্লাহ যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি আশা করছি যে আল্লাহ রাবুল আলমিন গত করে। যত গুণা আছে সবগুলো মিঠিয়ে দিবেন মুছে দেবেন এই দিনের শিয়াম একটি বছরের সমস্ত গুণাগুলোকে আপনার একেবারে মুছে দেবে শুধুমাত্র একদিনের শিয়াম পালন করবেন অন্য রেবাটের মধ্যে এসেছে ইউকাফির উসেনা আলমাউদিয়া যে গত বছরের পরিপূর্ণ গুণাগুলো সবিরা গুণা যেগুলো আছে সেগুলো সবগুলো ক্ষমা করে দেওয়া হবে সুপ্রিয় দর্শক তাই এই দিনের শিয়াম অত্যন্ত ফজিরতপূর্ণ রসুল উল্লাস উল্লাহ বলছেন একদিনের শ্যামকে একটি বছরের ছগিরা গুনা এর এক ফারা হিসেবে করেছেন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে আমরা এদিন মিস না করি আমাদের সামনে আশুরের সিয়াম রয়েছে আমরা যাতে আশুরের সিয়ামটি পালন করতে পারি এবং এই দিনের সিয়ামের ফজিলত আমরা লাভ করতে পারি এই দিনের সিয়ামের সাথে দুটি ফজিলত লেগে যাচ্ছে একটি হচ্ছে যেহেতু আল্লাহ নবী মুসা আলহি সাল আসলাম সিয়াম পালন করেছেন এবং নবী সাল আসলাম সিয়াম পালন করেছেন তাই আপনি আল্লাহ নবী সালাম মুসাইসাল সহ তার অনুসরণ করতে পারলেন এবং এই দিনের সিয়ামের সাথে আল্লাহ রব্গুল একটি সম্পৃক্ততা রয়েছে তাই আপনি এই দিনের সিয়াম পালন করলেন এর মাধ্যমে সত্যিকার আল্লাহর রব্বুল আল আমিনের সক্রিয়া করতে পারলেন তাই আমরা যাতে এই দিনের সিয়াম পালন করতে পারি এবং এর ফজিরত লাভ করতে পারি সে তৌফিক আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে দান করুন আমরা আসলে আসছি আমরা যাতে মিস না করি এই জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ সব আমাদের সবাইকে এর জন্য তৌফিক দান করুন হাজা